মানবতার সমাধান আলহামদুলিল্লাহ আমাদের জন্য জাকাত ফরজ করেছেন এই জাকাত কেন ফরজ করেছেন কি উদ্দেশ্যে জাকাত ফরজ করেছেন আমাদের ইসলামী অর্থব্যবস্থার ধারাবাহিক আলোচনার একটা আলোচনা জাকাতের যৌক্তিকতা কেন জাকাত ফরজ হলো। একটা একটা করে আপনাদের সামনে তাই পরিবেশন করব জাকাত হল আর্থিক ইবাদত ইবাদত আমাদের কয়েক রকমের আছে তাই না ইবাদত কাকে বলে ইবাদত হলো প্রত্যেক সেই গুপ্ত প্রকাশ্য কথা ও কাজ যা আল্লাহ আল্লাহতালা পছন্দ করেন আল্লাহ আল্লাহতালা যে গুপ্ত প্রকাশ্য কথা ও কাজে সন্তুষ্ট সেটাই হচ্ছে ইবাদত জাকাত আর্থিক ইবাদত এক আছে শারীরিক ইবাদত যেমন নামাজ ওঠা বসা করতে হয় না হয় না এটা হচ্ছে শারীরিক ইবাদত রোজার সময় উপবাস করতে হয় কষ্ট হয় শরীরের এটা হচ্ছে শারীরিক ইবাদত হজ করতে গেলে পরে তাতে শারীরিক কষ্ট হয় আর সেই সাথে আর্থিক ব্যয় হয় অর্থ ব্যয় হয় তাহলে সেটা শারীরিক এবং আর্থিক দুটোই ইবাদত এইভাবে আল্লাহ আল্লাহতালা জাকাতকে শুধু আর্থিক ইবাদত হিসাবে আমাদের জন্য ফরজ করেছেন আর্থিক ইবাদত আর আমরা যখন আত্মিয়া তো পড়ি তখন কি বলি তার মানে আমার শারীরিক যাবতীয় জন্য তারপর আল্লাহর আমার নামাজ আমার রোজা আমার জাকাত আমার সকাল লিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ তালার জন্য সুতরাং আর্থিক ইবাদত এটা হলো আল্লাহর জন্য এই ইবাদত পালন করলে মুসলিম সব অর্জন করতে পারে আল্লাহর গজব থেকে বাঁচতে পারে মুমিনের ইমান বৃদ্ধি হয় করলেই মুমিনের বৃদ্ধি হয় আল্লাহর নৈকট্য ইবাদতের মাধ্যমে লাভ করতে পারে ইচ্ছা সুখের স্বর্ণরাজ্য কখন কাল কেয়ামতের দিনে ইচ্ছা সুখের কেন বললাম যেটা ইচ্ছা করবেন সেটাই আপনি পাবেন কাল কেয়ামতের দিনে জাকাতের মাধ্যমে আপনি এই রাজ্য লাভ করবেন আবু আইব আনসারি রাজি আল্লাহ তালহ প্রমুখ আদর্ণিত তিনি বলেন একদা এক ব্যক্তি নবী সাল্লা আমাকে এমন এক আমলের সন্ধান দিন যা আমাকে জাননাতে প্রবেশ করাবে এমন একটা আমলের কথা বলে দিন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো এবং জাহান নাম থেকে দূরে থাকবো জাননাতে গেলে জাহার নাম থেকে দূরে থাকবে আর জাহান নাম থেকে দূরে থাকলেই যাবেন কোথায় সেই দুনিয়াতে জান্নাত আর জাহান নাম এছাড়া কিছু নেই রসুল্লাহ আলিহাসাল্লাম বললেন তুমি আল্লাহর ইবাদত করবে আর তার সাথে এখানে আমার উদ্দেশ্য হলো জাকাত এমন এক কাজ বলে দিন যে কাজের ফলে আমি জাননাতে যেতে পারব। এবং যাহান নাম থেকে দূরে থাকতে পারব তার মধ্যে একটা কাজ কি জাকাত আদায় করা তার মানে বোঝা গেল জাকাত আদায় করে একটা ইবাদত এমন ইবাদত যে জান্নাতে নিয়ে যেতে পারে এবং জাহান্ন থেকে দূরে রাখতে পারে জাকাত ও সাদা হলো মুসলিমের আখেরাতের পুঁজি আজ যা দান করবে কাল তা আল্লাহর নিকট বর্ধিত আকারে পাবে যে টুকু দান করবে সেই টুকুই না বরং অনেক বর্ধিত আকারে পাবে কথা আপনারা আগেও শুনেছেন আল্লাহ তালা বলছেন রিবা ওয়ুর সাদাকাত আল্লাহ সুদকে নিশ্চিন্ন করেন সুদকে ধ্বংস করেন আর জাকাতকে বর্ধন দেন আল্লাহ বলছেন তোমরা মানুষের ধনে তোমাদের ধন বৃদ্ধি পাবে এই উদ্দেশ্যে তোমরা যা দিয়ে থাকো আল্লাহ দৃষ্টিতে তা ধন সম্পদ বৃদ্ধি করে না ওমা আতাই তুমিন আর তোমরা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য যে জাকাত দিয়ে থাকো আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য জাকাত দিতে হবে আল্লাহ সন্তুষ্টির লাভের জন্য যে দিয়ে থাকো সমৃদ্ধশালী সেটাকে আল্লাহরি কুমুলা যেমন তোমাদের মেসোসাবক কে তোমাদের ঘোরার ছানাকে বা উটের ছানাকে তোমরা আলম পালন করে বড় করো আল্লাহ সেই রকম আলম পালন করে বদ্ধিত করেন এমনকি সেই সামান্য পরিমাণ দানটা ওহু পাহার সমান হয়ে যায় আল্লাহ পাহাড় সমান হয়ে যায় আল্লাহ তালা জাকাত আদায় করবেন কিন্তু সেই জাকাতটাকেই আল্লাহ আপনার জন্য বর্ধন করবেন রসুল্লাহ আলহিহাল্লাম আরো বলছেন যে ব্যক্তি একটা খেজুর পরিমাণ দান করবে হালাল উপার্জন থেকে হারাম উপার্জন আল্লাহ গ্রহণই করবেন না আল্লাহ তাই আকবাল তাইবা থেকে যদি কেউ একটা খেজুর পরিমাণ আল্লাহ যেমন তার মতো আমরা কি জানি আল্লাহর হাত কেমন আল্লাহ ডান হাত দিয়ে গ্রহণ করেন সোম্মায়ুরাবি হালে তারপর সেটাকে তার মালিকের জন্য দাতার জন্য সেটাকে বর্ধিত করেন কামায়ুরাবি আহাদুকুম ফুল যেমন তোমাদের নিজেদের ঘোরার ছানাকে বা উটের ছানাকে মানুষ করে থাকে মাঝে মুসলিমদের সামাজিক বন্ধন সুদৃঢ় হয় জাকাত দিলে আপনি যাকে দেবেন তার সাথে আপনার বন্ধন মজবুত হবে না হবে না প্রত্যেক প্রতিদান চায় কথা ঠিক না বল দান দিলেই প্রতিদান আপনি যার কাছ থেকে দান নেবেন তার কাছে আপনি ছোট হয়ে যাবেন আপনি যার কাছে দান গ্রহণ করবেন আপনি চাইবেন তার একটা বিনিময় সেই বিনিময় আমি তাকে কিভাবে দেবো উপকার করলে প্রত্যুপকার কিভাবে করব। উপহার দিলে প্রত্যুপহার কীভাবে এই রকম আপনার মনের মাঝে একটা চেষ্টা থাকবে প্রয়াস থাকবে আর এই প্রয়াসের মাঝে আপনার এবং দাতার মাঝে একটা বন্ধন কায়েম হবে যেটা হবে মজবুত বন্ধন তাতে এক অপরের প্রতি স্নেহ প্রীতি মায়া মমতা জন্ম নেবে সময়ে স্মরণ করে তাই না তবে হ্যাঁ যৌক্তিকতা কি জাকাতে পবিত্রতা লাভ হয় যেমন মাল আপনার পবিত্র হয় তেমনি আপনার মন পবিত্র হয় আল্লাহ তালা বলছেন খোজ মিনা কাতান তাদের মাল থেকে সাদকা নাও আর সেই সদকা কী করবে তাদেরকে আর জাকাত না দিলে পরে আপনি তার সঙ্গে কি খাবেন অপবিত্র খাবেন হারাম খাবেন আল্লাহর হক খাবেন গরিবদের হক খাবেন এটা কিন্তু ঠিক না সুতরাং মাল জাকাত আদায় করলেই আপনার পবিত্র হবে আপনার মন পবিত্র হবে যাবের রাজলন্ত থেকে বর্ণিত এক ব্যক্তি এসে রাসুল্লাহ আপনি কি মনে করেন যে ব্যক্তি মালের জাকাত আদায় করে দিল সে তার ওই মালের মন্দ তার মালের যে অকল্যাণ ছিল তা কি করলো দূর করে দিল মালে বরকত হয় জাকাত যেমনি দেবেন আল্লাহ তাতে বরকত দেবে আল্লাহ বলছেন যখনই তুমি কিছু ব্যয় করবে আল্লাহ তার বিনিময়ে তোমাকে আরো কিছু বর্ধন করবে আরো কিছু দেবেন দান করলেই আল্লাহ দান করবেন আবু হরারা থেকে বর্ণিত রাসুল্লাহাম বলেছেন মাহিন তাকে তুমি তার বিনিময় দাও আর যে ব্যয় কুণ্ঠ যে ব্যয় করে না তাকে ধ্বংস দাও দ্বিতীয় জন কি বলে আল্লাহান একজন বলে যে ব্যয় করে ব বলেছেন আল্লা বলেছেন আনফিক উনফিক করো। আমি তোমার জন্য খরচ করব তুমি ভয় না আছে বোঝা গেল কি যে জাকাত দিলে পরে জাকাতের মালে বরকত আছে মালে বরকত আছে কিপন নামে অভিহিত হওয়া থেকে বাঁচা যায় লোকে বখিল বলবে বদনাম করবে সুনাম থেকে বাঁচতে পারবেন বরং আপনি সুনাম নেবেন দানি দাতা দানশীল দানবীর বা বদান্য রূপে পরিচয় হবে আপনার মাশাল হ্যাঁ লোকটা দানবীর তবে হ্যাঁ সেই নাম শুনে আবার মনে মনে খুশ হইলে হবে না যদি খুশ হন তো বেকার খালাস খুশ করে আপনার বেলুনে কি হবে বেলুনে সুই ফোঁকা যাবে আপনার নাম নীতি নিতে মানুষ হয় তাই না হাজির সাহেব না বলে অনেক রাগ হতে পারে তাই না হাজির সাহেব হাজির সাহেব বলে যদি কেউ মনে মনে নাম নেয় নাম নেওয়ার ইচ্ছা পছন্দ করে হাজির সাহেব বলুক যদি এরকম আশা থাকে তাহলে তার কি হবে ওই রকম অনেক মানুষ দেশে আসে যারা বাইরে কামাই করে উপার্জন করে মোটামোটা টাকা দেশে গিয়ে মা বাপের নামে খাওয়ন দেয় লোককে খাওয়ায় কিছু মানুষ ভালো কথা শুনে তারা মনে করে কী এরকম আনুষ্ঠানিকতা ইসলামে নেই অনুষ্ঠান নেই দান করো মা বাপের নামে দান করো মারা গেছে দান করো কিন্তু অনুষ্ঠান করে যদি কেউ না করে তাহলে তার বদনাম হয় আসে সে থেকে বাঁচার জন্য সে দান করতে চায় প্রিয় দর্শক মন্ডলী আমরা একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবার আপনাদের কাছে বাকি কথা বলবো সাথে থাকুন কাছে থাকুন ইনশাল Labbaik dialogue. dialogue discussion discussion, discussion. debate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 अनस बिन मालिक अन्हु के रसुल कोनो मुस्लिम अतपर तर फल मानुष खाए सदगा सही बुखारी अष्टम खंड शिष्टाचार अध्याय हादिर संख्या छह बारो श्वजहान परिचालनारे सुंदर एक विधान नए धंस जो अनिवार्य शेख सैफुद् तलोके जीवन गढ़ार पृथ्वी बांगल् अपने निर्वाचित कित बल माराम मीन आदिल्ला तकाम हादीर सुव्यवस्था करकल के सुनारंत्रण देख बुलूगुल माराम दरसेम्रिस्टिंग माराम आज सन्धा छप्रचारे पिछटी করলে সব হয় না তখন গ্রামের মোরল গ্রামের মসজিদের ইমাম কি জামাতের ইমাম বুলারে মিয়া তুমি বিদেশ থেকে এসেছো আল্লাহর নামে কিছু কয়রাত করলে না মামাপের নামে কিছু খাওয়ন দিলে না ভোজ দিলে না এটাই কোন কথা হয় এ বেচারি চাপে পড়ে কোনো রকম করে বদনাম থেকে বাঁচার জন্য পাঁচ সাতটা গরু জবাই করে ভোজ করে খাওয়ালো পাঁচ সাতটা গ্রামকে খাইয়ে দিল। কত সব হবে পাঁচ সাতটা ঔুধ পাহার পরিমাণ সব হবে তাই না এক পয়সা দামও নেই কেন যেহেতু সে আল্লাহ সন্তুষ্টির জন্য করলো না সে বদনাম থেকে বাঁচার জন্য করলো এই জন্যে যদি কোনো কাজ কোনো সৃষ্টির জন্য করেন অথবা যদি কোনো ভালো কাজ কোন সৃষ্টির জন্য বর্জন করেন সেটা কি হয় যায়। ছোট আপনি রেখেছেন কার জন্য যদি আল্লাহর জন্য রাখেন। তাতে আপনার সব আছে আর যদি আপনি আপনার স্ত্রীর কথা শুনে দাঁড়িয়ে চেঁচে দিয়েছেন স্ত্রী আপনাকে বলছে এখন থেকে ভালো লাগে না বুড়ো লাগে অথবা এখন থেকে দাড়ি রেখো না আপনি স্ত্রীর কথা শুনে দাঁড়িয়ে চেঁচে দিলেন তাই না নবীর ভয়ে না বিবির ভয়ে নবীর কথা মতো না বিবির কথা মতো বিবির গোলাম হয়ে আপনি দিলেন এটাও এক প্রকার তাই না ভালো কাজ লোকের জন্য ত্যাগ করলে এক ছোট জন্য। জন্য বদনাম থেকে বাঁচার যেমন নাম ভালো কাজ করবেন তাতেও ছোট সিঁড়ি খাবে আর বদনাম থেকে বাঁচার জন্য করলেও ছোট সিঁড়ি খাবে অথেব আপনি যখন জাকাত দেবেন তখন মানুষের কাছে নাম পাবেন ঠিকই এটা মানে স্বাভাবিকভাবে আসা নাম ভেসে আসা মানুষের কাছে সুনাম এটা হচ্ছে মুমিনদের জন্য দুনিয়াতে মানে সত্যর বদলা সত্তর সুসংবাদ যে আপনি কাজটা করছেন তার নাম পাচ্ছেন কিন্তু আপনি মনে মনে নাম চান না আপনার মনে আশা আকাঙ্ক্ষা পোষণ থাকলে হবে না অভিলাষ থাকলে হবে না যে লোকে আমার নাম করুক আমি দান করছি না কিন্তু আপনি পাবেন এটা আপনার বিনিময় আল্লাহর পক্ষ থেকে সত্তর দুনিয়াতে আখেরাতে তো আছেই সাত নম্বর জাকাত প্রদানকারীর হৃদয় অবশ্যই মানুষকে দয়ালু আল্লাহ দয়া করে থাকেন এটা একটা বিরাট মানে উপহার আট নম্বর জাকাত প্রদানকারী সমাজে জনপ্রিয় উপকারী মানুষ রূপে পরিচয় লাভ করে এটা ওই ওইটার মতোই সে যেমন দানশীল দানবীর বলে আপনার প্রকাশ লাভ করে তেমনি মানুষের কাছে সে সমাজসেবী এবং মানুষের কাছে সে সম্মান পাবে ইত্যাদি নম্বর নয় জাকাত প্রদানের ফলে সমাজের অভাবগ্রস্ত মানুষদের অভাব অনেকটা দূর হয়ে যায় তাই না পরিপূর্ণ না করতে পারলেও অনেকটা তো দূর হবে অনেক ভেখারি যারা হাত পেতে পেতে মানুষের কাছে খায় তাদেরকে যদি জাকাত তাদের ঘরে বই দেওয়া হয় পৌঁছে দেওয়া হয় সমাজের মাধ্যমে দেওয়া হয় একটা সিস্টেমের মাধ্যমে দেওয়া হয় তাহলে তাদের ওই ভিক্ষা অনেকটা কম হবে না হবে না নম্বর দশ জাকাত নিয়মিত আদায় বন্টন হলে চুরি ডাকাতি ইত্যাদির মতো সামাজিক অপরাধ অনেকাংশে বন্ধ হয়ে যায় মানুষের অভাবে স্বভাব নষ্ট করে তাই না অভাবের কারণে পেটের তারনায় মানুষ চুরি করে অনেক মহিলা পেটের তারনায় বেশ্যা হয়ে যায় কথা ঠিক না বল ঠিক এটা বাস্তব অভাবের তারনায় অনেক মহিলা বেশ্যা হয় অভাবে তারনায় অনেক মানুষ এইভাবে অন্যায় পথে পা বাড়ায় जदि मुसलमान तक ठीक मत व्यय करत मानुष्टर पोचे दीपे पापर पथे जिकतारे समस्त मानुष्ट तक करो आकर्षण करो तक आकड़े राखो तक धरे रखो जो तरह स्वभाव नष्ट ना जकत बंटनर माजे समाज अभाव दूर कर ले स्वभाव के लक्ष्य करा जाए नम्बर एगारो জাকাত প্রদানের ফলে মুসলিম অনেক মানুষের হিংসা বিদ্বেষ থেকে বাঁচতে পারে আপনার ধন আছে হিংসা হবে না হবে না আল্লাহ আকবার আপনার নিজের আত্মীয় মধ্যে আপনার ভাই হিংসা করবে আপনার প্রতিবেশী লোক হিংসা করবে আপনার গ্রামের লোক আপনার সমাজের লোক আপনার পাশের ব্যবসায়ী আপনার হিংসা করবে সুতরাং এ হিংসা থেকে বাঁচতে পারবে যখন আপনি দান করবেন যখন আপনি আপনার জাকাত আপনার মালের হক আদায় করবেন তখন মানুষের হিংসা থেকে আপনি বাঁচতে পারবেন অনেক সময়ে তখন হিংসা করাতে দূরের কথা ভালো এতে উদ্বুদ্ধ হবে আপনি আল্লাহ যথা হিসাব আপনি বের করে দেবেন আপনার কত ধান হয়েছে সে ধানের কত ধান লাগবে আপনার কত টাকা হয়েছে সে টাকার কত লাগবে আপনার কত স্বর্ণ হয়েছে সে স্বর্ণ থেকে কত আল্লাহর ভাগ দিতে হবে হিসাব করে করে দিলে আল্লাহ তালার নিয়ামতের হবে আর আদায় করলে আল্লাহ বাড়িয়ে দেবেন কৃতজ্ঞ হলে তোমাদের অবশ্যই অধিক আকারে দান করব। লাইন সাকার তুমলা আজ দান না অবশ্যই অবশ্যই আদায় করলে আমি দান করবো সুক্রিয়া আদায় কিভাবে করবেন আপনি আলহামদুল্লাহ বললি হবে শুধু দান করতে হবে তাই না দান করলে আমি বাড়িয়ে দেবো আর যদি অবশ্যই ধ্বংস আসতে পারে নম্বর ১৩ জাকাত আদায়ে ফকির মিসকিনদের দোয়া পাওয়া যায় গরিব মানুষদের দোয়া পাওয়া যায় না দোয়া একটা বড় জিনিস দোয়া পাওয়াটা বড় কঠিন জিনিস কার দোয়া আপনার কাজে লাগবে আপনি জানেন না দোয়া মানুষের কাছে আপনি চান আপনার আব্বা আম্মা মারা গেছেন তাদের জন্য ইসালে স্বভাব করবেন তাদের জন্য স্বভাব পাঠাবেন ঠিক আছে একজন অভাবী মানুষকে গোপনে দান করুন তাকে বলুন যে আমার মা জন্য দোয়া করো যান খুলে দোয়া করবে এ এনুষ্ঠান করে মানুষ খাইয়ে দিলেন কেউ বললো লবণ হয়নি কেউ বলছে ঝাল বেশি হয়েছে কেউ বলছে এটা হয়নি সেটা হয়নি হ্যাঁ নাম বদনামের বা আপনি সবাই করলেন এটা না গোপনে গোপনে দান করো গরিব মানুষকে দান করো যান খুলে দোয়া নাও নিজের জন্য এবং মা বাপের জন্য মিসকিনদের দোয়া আর আল্লাহ তালা সেই সমস্ত দোয়া কবুল করবেন হ্যাঁ মিসকিনদের দোয়া যারা মিসকিন আল্লাহর কাছে এমনি দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করবেন মিসকিনদের দোয়া পাওয়া যাবে চোদ্দ নম্বর জাকাতে রয়েছে কমিউনিজম ও পুঁজিবাদের হাত থেকে রক্ষা পাওয়ার এলাহী ব্যবস্থা এ শুরুতেই বলেছিলাম যে সাম্যবাদেও ইসলামে বিশ্বাসী না আর পুঁজিবাদেও ইসলামে বিশ্বাসী না এই দুইয়ের মাঝে আছে অর্থনীতি ইসলামের অর্থনীতি সেটা হচ্ছে কি জমা করো জমা করতে নিষেধ নেই কিন্তু সেই সাথে তোমাকে একটা অংশ ব্যয় করতে হবে আর এমনও নয় যে তুমি জমা করতে পাবে না বরং তুমি জমা করলেও তোমাকে সমান ভাগ সবাইকে দিতে হবে জোর করে সরকার তার কাছ থেকে ছিনিয়ে নেবে এবং মানুষের মাঝে বন্টন করবে না এরকম না সুতরাং বিধান আপনি পেতে চান তাহলে পুঁজিবাদ এবং সাম্যবাদের মাঝে ইলাহি বিধান আপনি মান্য মান্য করবেন আর করতে পারবেন। নম্বর পনেরো জাকাত আদায়ে অর্থ কর্মবাজার চাঙ্গা থাকে জাকাত আদায়ে অর্থ ও কর্মবাজার চাঙ্গা থাকে কারণ কি অর্থ জমা থাকলে জাকাত খেয়ে নেবে আপনার মনে করুন তিন লাখ টাকা হলে জাকাত আছে কথা জনে বলছি দু লাখ টাকা হলে জাকাত আছে এই দু লাখ টাকা জাকাত যদি দু লাখ টাকা আপনার ব্যাংকে থাকে তাতে যদি জাকাত না দেন তো ঠিক সমান থেকে গেল আজি যে জাকাত দিতে হয় তাহলে কমবে না কমবে না দু লাখ টাকা জাকাত দিলে দু লাখ থেকে কম হয়ে যাবে তাই না আগামী বছর আরও কমে যাবে এইভাবে কমে যাবে মানুষ তখন চাইবে যে না কম হলে হবে না তখন কি হবে সে নিজে থেকেই সেই টাকাটাকে কাজে লাগাতে চেষ্টা করবে তাই না কাজে লাগাতে চেষ্টা করি এটা ব্যবসায় লাগাই না হলে পরে জাকাতে খেয়ে নেবে এই জন্য জাকাত যদি ঠিক মতো আদায় হতো জাকাত যদি ঠিক মতো ব্যয় করত তাহলে পরে যে অর্থনীতি যে বাজার সেই বাজার চাঙ্গা হয়ে উঠত ফলে আলস্য অলসতা বা কর্মবিমুখতা সমাজে দেখা দিত না বাস আমার ব্যাংক ব্যালেন্স আছে আমার যাচ্ছে না নষ্ট হবে না খালাস আরামসে ঘুমাও কিন্তু না জাকাত খেয়ে নেবে আস্তে আস্তে জাকাতে কমে যাবে অর্থটা এই জন্য চেষ্টা করবে কি যে ব্যবসায় লাগাবে এই ভয়ে মানুষ নিজের অর্থ ব্যবসায় বিনিয়োগ করবে এবং কর্মে মনোযোগ দেবে আর সেই সাথে অর্থনৈতিক মন্দা থেকে রেহাই পাওয়া যাবে অর্থনৈতিক যে মন্দা আসে অনেক সময় ব্যবসা চলছে না ব্যবসা বন্ধ হয়ে গেছে মানে কারবার ঠিক মতো হচ্ছে না তো সেইটা বন্ধ হয়ে যাবে যদি জাকাত মানুষ ঠিকভাবে আদায় করে শেষকালে আমি কবির একটা কবিতা আপনাদের কাছে শোনাচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ দে জাকাত এজাকাত তোর দিল খুলবে পডে ওরে তোর দর দালা নিয়ে কাঁদে ভোকা হাজারো মুসলিম আছে দৌলতে তোর তাদেরও ভাগ বলেছেন রহিম বলেছেন রাহমানুর রহিম বলেছেন রসুল এ সঞ্চয় তোর সফল হবে পাবি রে না জাত যে জাকাত একটা কথা আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আল্লাহ তালার এই ফরজ এই জাকাত ঠিক মতো আদায় করতে পারি যাতে ইসলামী অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে মুসলিম সমাজের অর্থ ব্যবস্থা সুন্দর হয়ে ওঠে এবং মুসলমানরা তাদের নিজেদের মেরুদণ্ডের উপরে দাঁড়িয়ে নিজেদের সমাজ সুষ্ঠ সুন্দর করতে পারে বাকি কিছু সময় আছে যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন जकतना जो क्या इत्यादि इत्यादि से बेपारे विस्तारित आलोचना जकत जीते फकर मिस्किन এদেরকে দিতে হবে এদের অভাব অভাবূর করার জন্য যাতে করে তারা নিজেদের সংসার জীবনে সুষ্ঠুভাবে চলতে পারে তারপর আমিলিনা আলাইহা তার মানে জাকাতের যারা জাকাতের কাজে নির্ধারিত কর্মচারী থাকবে তাদের জন্য তারপরে একজন অমুসলিমের মনকে আকর্ষণ করার জন্য কিংবা ন মুসলিম হয়েছে তার মনকে সন্তুষ্ট করার জন্য এটা করা যাবে এভাবে বিভিন্ন আছে খাত আছে ইনশাল্লাহ পরে আলোচনা করবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন ওয়াসাল্লাহ আলব মোহাম্মদ আলাহ আলিহি ওয়াসাবিহি আজমাই Allah आलोचित होलुमुल देखते भो भावे बुझार जन्ष ज्ञान रखा जरूरी जानते होले सकाल सा मैरेज ओ ओ ओ हेल यू चूज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 आज रात साढ़े सात चाड़ टाए पुनः सम्प्रचार सकाल साढ़े नेश टीवी बांगला है